ইবনু আব্বাস রজিয়াল্লাহ তাল্হ্ন হতে বর্ণিত আল্লাহ তাল্হার বাণী অর্থাৎ আর আমি যে দৃশ্য আপনাকে দেখিয়েছি তা কেবল মানুষের পরীক্ষার জন্য সুরাব্বাণী ইসরায়েল আয়াত নম্বর বিশ এর তাপসিরে বলেন এটি হলো প্রত্যক্ষভাবে চোখের দেখা যা রাসুলিল্লা সাল্লাহ আল্লাহ সাল্লামকে সে রাতে দেখানো হয়েছে যে রাতে তাকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করানো হয়েছিল ইবনু আব্বাস রজি আল্লাহ আরও বলেন কুরআনে যে অভিশপ্ত বৃক্ষের কথা বলা হয়েছে তা হলো জাক্কুম বৃক্ষ